সো <Sess> সো <Sess> ঃ মধুলা সজ্জিআ মঞ্জীলাহু ফলাদি ومن يبلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وان اشهد ان لا اله الا الله ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله আমিলাহি মিঃ নিজীবিসি নিহি ইহ মু আল্লিবল এ কুবা وَآتَاهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَأَتَاهُمُ الْهُدَىٰ وَالْفُرْقَانَ فَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ বালকুফিল আল না দিবি ইজ্জা দি কৃলকি ফজাতায় রাম সম্মানিত শুধু আল্লাহ পাকরাবুল আলমিনের পবিত্র কালাম থেকে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত্রী এই আয়াতে আল্লাহ গোটা মানব জাতিকে তিনটা কাজের আদেশ করেছেন আর তিনটা কাজ থেকে নিষেধ করেছেন সর্বমোট ছয়টা আদেশ নিষেধের ভিতরে পবিত্র পুরাণের সমস্ত বিধিবিধান ইসলাম ধর্মের যাবতীয় আইন কানুন এই ছয়টা আদেশ নিষেধের ভিতরে আল্লাহ ঢুকায় দিছে কাজেই এই ছয়টা আদেশ নিষেধ সম্বলিত আয়াতের তসিল গুটা তিসপাড়া করে বিস্তারিত তস্রির ছয়টা আদেশ নিষেধের বুঝতে গেলে ত্রিশ পারা কোরআনের আগাগোড়া বোঝা যত এটা তো আমাদের সীমিত সময়ের জন্য অকল্পনীয় কল্পনার বাইরে একটা আয়াতের তস্বির বুঝতে গিয়া ত্রিশ পারা কোরআন বুঝে নেব এই সময় আমাদের হাতে নাই এই জন্য তেলাওয়াতকৃত আয়াতের তফসির থেকে যে কথাগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের বর্তমান সমাজের মানুষের জন্য বেশি দরকারি বেশি উপকারী মনে করি আমি সেই কথাগুলি বেছে বেছে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ওমা তৌফিক আশা করি এই বাসাই করা কথাগুলি শুনলে এবং বুঝতে পারলেই আপনারা উপলব্ধি করতে পারবেন এই একটা আয়াতের ভিতরে আল্লাহ তিসপালা কোরআনের সব কথা কিভাবে ঢুকাইবে রাওয়াতৃত আয়াতে আল্লাহ তিনটা কাজের আদেশ করেছেন এবং তিনটা কাজ করতে নিষেধ করেছেন যে তিন কাদের আদেশ করেছেন এর প্রথম কাজ হল আল্লাহ বলেন তোমরা ইনসাফ কর ইনসাফ কর এই ইনসাফ কর কথার ব্যাখ্যা হইল তোমার কাছে যার যা প্রাপ্য আছে প্রাপকের প্রাপ্য দিয়া দাও পাওনাদারের পাওনা দিয়া দাও এর মানিরও ইনসাফ ধরেন আপনি যদি আমার কাছে পাঁচটা টাকার পাওনাদার হন তাহলে আপনার প্রাপ্য পাঁচ টাকা না দিলে আপনার সাথে আমার ইনসাফ হবে না দিয়া দিলে বলি ইনসাফ করার অর্থ কি পাওনাধারের পাওনা দেওয়া ইনসাফ করার অর্থ কি পাওনাধারের পাওনা কিন্তু আমাদের তো জানা থাকতে হবে আমার কাছে কার কি পাওনা আছে আমি যদি জানি না যে আমার কাছে কার কি প্রাপ্য আছে তাহলে তো আমি দেব দূরের কথা দেবার কল্পনাও করবো না অথচ সারা দুনিয়াতে যে কোন মানুষের সমাজে যে কোন সময় যতরকমের রকমের অশান্তি বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি সৃষ্টি হয় সবগুলির মূলে একমাত্র কারণ পাওনাদারের পাওনা না দেওয়ার কারণ पवनदार के पावना दिया दी से झगड़ा लागारण नहीं आज पांच टापर पाई दी झगड़ा कर दया मानुषर मध्य झगड़ा लागे क्यों पावनदार दिल सारा दुनिया समस्त झगड़ार एकट कारण पावनदारा देना তাইলে আল্লাহর এই একটা একটা বিধান পালন করলে সারা দুনিয়ার সমস্ত জগড়িতে একটা বিধানের পুরাণের একটা বিধানের দ্বারাই সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হইয়া যায় কিন্তু আমাদের জানা থাকতে হবে আমার কাছে কার কি পাওনা এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নাই পাওনাদারের পাওনা দেওয়া দরকার পাওনা দিলে শান্তির সুসম্পর্ক গঠিত হবে পাওনা না দিলে সম্পর্ক নষ্ট হবে ঝগড়া হবে অশান্তির দৃষ্টি হবে এই কথাগুলি সবেগুলি কিন্তু আমার কাছে কার কি পাওনা আছে এর হিসাব আমরা অনেকেই জানি না অনেকেই পাওনাদারের পাওনা দিই না জানার কারণ কাজেই আমাদের জেনে নেওয়া দরকার আগে জানতে হবে আমার কাছে কার কি পাওনা তারপর পাওনাদারের পাওনা আদায় করতে হবে আদায় করলে দুনিয়াতেও মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে আকেরাতেও মানুষ শান্তির জীবন লাভ হবে আয়াতে কতটা কাজের আদেশ নিষেধ ছয়টা কাজের আদেশ নিষেধ তিন কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন তিনটা কাজ করতে আল্লাহ আদেশ করেছেন এর মধ্যে প্রথম নম্বর কাজ যে কাস্টার আল্লাহ আদেশ করেছেন সেটা হল পাওনাগারের পাওনা আদায় কর তাহলে তার সাথে ইনসাফ হবে আর ইনসাফ করলেই সমাজে অশান্তি থাকবে না শান্তি প্রতিষ্ঠা হবে তাইলে আজকে এই ছয়টা আদেশ নিষেধের মধ্যে মাত্র প্রথম নম্বর আদেশটা সম্পর্কে আলোচনা হবে आलोचनारेना प्रतमार आलोचनार्ला कुरान मानुष के शांति समाज गोरार चमक कार्यवस्था प्रदान करते कार्य सेदाय তাহলে আমাদের সকলের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে শান্তির সমাজ গঠিত হবে সমাজের সকল প্রকার অশান্তি বিশৃঙ্খলা দাঙ্গা সব বন্ধ হয়ে যাবে শুধু আমার কাছে যার পাওনা আছে পাওনাটা দিয়া দিবে এজন্য বুঝে নেওয়া দরকার আমার কাছে কার কি পাওনা আছে আয়াতের ব্যাখ্যায় মহাসিরিন কেরাম লিখেছেন দুই তিন মাস আগে লন্ডন একটু ঠান্ডা লাগছিল গলায় এই জন্য গলা কথা বললেই আওয়াজ বন্ধ হয়ে যায় মাঝে মাঝে আমি একটু গরম চা পান করি একটু পাংখাই খাই কথার ফাঁকে ফাঁকে গলাটা ক্লিয়ার হওয়ার জন্য দেখতে সুন্দর দেখায় না এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাররাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রথম নম্বরের পাওনা হল আল্লাহ মানুষের কাছে আল্লাহর প্রাক্যু আছে যদি আদায় করে দেয় তাহলে আল্লাহর ও মানুষের প্রাক্যু আছে সেটা আল্লাহ পরিশোধ করে দেবে सारा दुनिया समस्त मानसर प्रथम नम्बर प्राप्त हादी शरीफ ए हजरत रसुल करीम सल्लास एक सहबी के डेमार अमुक सहबी तुम्हें कि जानो मानुषर की प्राप्य आरोप आल्ला मानुष्य তাহলে বলেন আমি জানি না আপনি আমাকে শিক্ষা দিন রাসুল বলেন মানুষের কাছে আল্লাহর প্রাপ্য হল মানুষ আল্লাহকে আমি আল্লাহকে লাশ জানিয়া তার ইবাদত করব এইটা হল আমার কাছে আল্লাহর পাওনা আল্লাহকে কেমন জানব্লা শরিক করবো এটা হল আমার কাছে আল্লাহর সামনের কথা বলার আগে এই পর্যন্ত বুঝা থাকলে একটু দয়া করে বলুন তো আমরা সব মুসলমানের আল্লাহর পাওনা আদায় করি তাহলে আল্লাহ কেন আমাদের শান্তি দিবেন আমি আল্লাহর এবাদত করব না শুধু আল্লাহর কাছে বলব আল্লাহ আমাকে দুনিয়াতে শান্তি দাও কেন তুমি আমার পাওনাস তোমার পাওনা দেব কেন বেমার তো সহজ শুধু আমরা বুঝার চেষ্টা করি না রাসুল বলেন বান্দার কাছে আল্লাহর পাওনা হল বান্দা আল্লাহকে লা শরীফ জেনে তার এবাদত করবে আল্লাহর কাছে বন্দার পাওনা হল আল্লাহ বন্দাকে জান্নাত দান করবে সামনের কথা বুঝার জন্য ভালো রকম মনে রাখি বন্দার কাছে আল্লাহর পাওনা হল এবাদত আর আল্লাহর কাছে বন্দার পাওনা হল জান্নাত মনে থাকবে বন্দার কাছে আল্লাহর পাওনা এবাদত আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত হাদিসটা শেষ হয়েছে না এই পর্যন্ত বলে হাদিসের শেষের অংশে আল্লাহ রসুর বলে যেই বন্দা আল্লাহর পাওনা দিয়া দিবে আল্লাহও সেই বন্দার পাওনা দিয়া দিবে এখন কি বুঝলেন যেই বন্দা আল্লাহর এবাদত করবে আল্লাহ সেই বন্দাকে জান্নাতে দেবে আর এক হাদিসে উল্লেখ আছে একটা মেয়ে লুক তার কুলের শিশু কুলে নিয়ে রাসুলের দরবারে উপস্থিত হল উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল আবু আল্লাহর রাসুল একটা মেয়ে লুকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে ই পরিমাণ দয়া মায়া করেন কি না জানতে চাই রাসুল বলেন একটা লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করে এই পর্যন্ত প্রশ্নোত্তর সহজ কিন্তু এরপরে মেয়েটার আসলকে সাংঘাতিক কঠিন একটা প্রশ্ন করে বসল সেই প্রশ্নটা হল দুনিয়ার কোন মেয়ে লুক হুশ অবস্থায় নিজের কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না আল্লাহ তো তার অগণিত বান্দাদেরকে জাহান নামের আগুনে ফেলবেন তাহলে আল্লাহ তার বান্দারে বেশি মায়া করলেন না মে তার কুলের শিশুকে বেশি মায়া করল আমার তো বুঝে আসলো না এই কি সহজ অত্যন্ত কঠিন প্রশ্ন করে বসলো মেয়েটা আল্লাহ রাসুলকে যে আল্লাহ তার অবণিত বন্দাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন সেই আল্লাহ তার বন্দাকে বেশি ভালোবাসলেন যে মেয়ে তার কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না ওই মেয়ে তার কুলের শিশুকে বেশি ভালোবাসল প্রশ্ন করার সাথে সাথে রাসুল আল্লাহর দরবারে সেজদায় করা গেলে অনেক লম্বা সেজদায় করার পথ শেষদার থেকে মাথা মুবার কোথায় আল্লাহ রসুল বলেন আমি যে বলেছি একটা মেয়ে লুকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি দয়া মায়া করেন আমি ঠিক বলেছি কিন্তু তোমার বুদার বাকি আছে আল্লাহর বন্দা কাকে বলে একটা মেয়ে রুকে তার কুলের শিশুকে দয়া মায়া করে আল্লাহ তার তার চেয়ে বহু গুণ করে কিন্তু রাসুল বলেন যে আল্লাহর বন্দেগি করে কাকে আল্লাহর বন্দা বলেছেন যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বন্দা বলে আল্লাহ তার একটা বান্দাকে ও জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন না জাহান নাম আল্লাহ তার বান্দাদের জন্য বানাইছেন না যারা বন্দেগি করে না তাদের জন্য বানাইছেন পরিষ্কার হল কিনা ব্যাপার সেপা আমার কাছে বনদেগি আল্লাহর পাও না আমি দিয়া দিলে আল্লাহর কাছে জান্নাত আমার পাওনা আল্লাহ দিয়া দিবেন আমাকে জাহান নামে দিবেন না এটাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরিষ্কার তাদেরই আমরা পাওনাদারের পাওনা দিলে দুনিয়ার জীবনে শান্তি পাবো আখেরাতের জীবনে শান্তি পাব দুনিয়াতে শান্তির সমাজ গঠিত হবে আখেরাতে শান্তির সমাজ গঠিত হবে পাওনাদারের পাওনা দিলে না না দিলে দিলে তখন আমি যদি আল্লাহর ভাওনাই দেই না তাহলে মানুষের পাওনা খুব সহজে দেব আশা করা যায় কি বলেন যে ব্যক্তি আল্লাহর পাওনা আদায় করে না সে মানুষের ভাওনা আদায় করবে আশা করা যায় তাহলে আছে কি বর্তমান সমাজে এমন মুসলমান যারা নমাজ বন্দে করে না এরা কার ভাওনা আটকাইল্লা যে আল্লাহর ভাওনা আটকাইল সে আপনার ভাওনা কি করবে তার দ্বারা কেমন শান্তির সমাজ গঠিত হবে বুঝে থাকলে বলুন শান্তির সমাজ গড়ার জন্য পাওনাদারের পাওনা দেওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই কথাটা বলিস লোকেরা পাওনাদারের পাওনা না দেওয়া পর্যন্ত কোনোদিন দুনিয়াতেও শান্তি হবে না আখেরাতেও শান্তি হবে দুনিয়া এবং আখেরাতের জীবনে শান্তি পাওয়ার একমাত্র পথ পাওনাদারের পাওনা একজনের প্রাপ্যই আর একজনের অধিকার একজনের অধিকারই আর একজনের ভাবনা আপনি আমার কাছে পাঁচ টাকা পাবেন পাওয়াটা আপনার অধিকার দেওয়াটা আমার দায়িত্ব একজনের অধিকারই আর একজনের দায়িত্ব একজনের দায়িত্বই আর একজনের অধিকার দেখেন কথাটা ক্লিয়ার হইল কিনা আপনি আমার কাছে পাঁচ টাকা পাবেন এটা পাওয়াটা আপনার অধিকার नहीं। नहीं। नहीं। नहीं। नहीं। नहीं। नहीं। नहीं। सारा दुनिया समस्त मानुषर मध्य आल्लाक्रब्बुल आलमी पारस्परिक दायित्व अधिकार बंटन कर दिए दायित एवं अधिकार सठिक भाव आदाय छा जेवन भावे आखेराते शांति पाव्यवस्था नाई ठीक तेमनी भाव परस्परिक दायित्व अधिकार आदाय छा দুনিয়ার জীবনে অশান্তি পাওয়ার কোনো ব্যবস্থা নেই দায়িত্ব এবং অধিকার আদায় করতে হবে এবং আদায় করতে হবে বাড়ানো যাবে না কমানো যাবে না যেমন আপনি আমার কাছে পাঁচ টাকার পাওনা দাগ ছ টাকা দাবি করে। অধিকার আদায় করলেন না জুলুম করলেন আপনি আমার কাছে পাঁচ টাকার পাওনা আর আমি চার টাকা দিই যদি আর না দিইলে অধিকার আদায়ের বেলায় বাড়তি দাবি করলেও জুলুম হবে শান্তি ভঙ্গ হবে দায়িত্ব পালনের সময় পরিমাণ থেকে কম করলে ও জুলুম হবে শান্তি ভঙ্গ হবে প্রাথমিক কথাগুলি বুঝে নিলে আপনারা কথার শেষ পর্যন্ত বুঝে নিতে পারবেন আমাদের সমাজে অশান্তি কেন এটা কি আসমান থেকে অশান্তি নাজিল হইল না নিজেদের হাতে কামাই করো এই কথাটা বোঝা দরকার মানুষের সমাজে অশান্তি আসমান থেকে নাজিল হয় না মানুষ নিজের হাতে অশান্তি কামাই করে দুনিয়ার জীবনেও আখরাতে জীবন আমরা যদি বান্দা হয়ে থাকি তাহলে আল্লাহর পাওনা আছে আমাদের আল্লা কাছে পাওনা আছে সমস্ত বান্দা আমরা যদি মানুষ হয় এটা কি তাহলে ফিরিস্তাদের পাওনা আছে আমাদের কাছে জীব জানুয়ারের পাওনা আছে আমাদের কাছে আপনারা এখানে যারা বসেছেন তারা সবাই কি মানুষ না কেউ কেউ ফিরিস্তা সবাই মানুষ তাহলে ফিরিস্তাদের পাওনা আছে আপনাদের কাছে দিলে শান্তি প্রতিষ্ঠিত হবে না দিলে অশান্তি করবে জীব জানুয়ারের পাওনা আছে আপনার কাছে দিলেই শান্তি হবে না দিলেই অশান্তি হবে আমরা একটা একটা করে বুঝার চেষ্টা করি আমি মানুষ হইয়া থাকলে আমি বন্দা হইয়া থাকলে আল্লাহর ভাবনা আছে আমি মানুষ হইয়া থাকলে ফিরিস্তারও পাওনা আছে আমার কাছে জীব জানুয়ারেরও পাওনা আছে আমার কাছে ফিরিস্তার কি ভাওনা আর জীব জানুয়ারের কি ভাবনা জানলে তো আদায় করব, আদায় করলে তো শান্তি পাবো জানি না আদায় করি না শান্তি করতে গেলে পাবো আমি মানুষ হয়ে থাকলে আমার কাছে ফিরিস্তার পাওনা হইল তুমি আমাকে কষ্ট দিও না মানুষের কাছে ফিরিস্তার ভাবনা হইল মানুষ যেন ফিরিস্তারে কষ্ট না দেয় আর ফিরিস্তার কাছে মানুষের পাওনা হইল ফিরা সদা সর্বদা মানুষকে মাদফিরাত করার জন্য মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেয় ফিরিস্তাদের কাছে আমাদের একটা পাওনা আছে সেটা হইল ফিরিস্তা আমাদের আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেয় কিন্তু এর আগে ফিরিস্তাদের পাওনা দিতে হবে আমার আমার কাছে ফিরিস্তার পাওনা আছে কি পাওনা তাকে কষ্ট না দেওয়া আমরা কিভাবে কষ্ট দেই উদাহরণ দিচ্ছি তোমাদের কেউ যদি কাঁচা পিঁয়াজ রসুন খাও কাঁচা পিঁয়াজ রসুনে হালকা একটু দুর্গন্ধ আছে মারাত্মক দুর্গন্ধ হালকা কাঁচা পেঁয়াজ রসনে হালকা ধরনের একটু দুর্গন্ধ আছে খাওয়া না নয় গুণা নয় কাঁচা পিঁয়াজ মনে চাইলে খাইতে কাঁচা রসুন মনে চাইলে খাইতে পারো কিন্তু এতে যে হালকা একটা দুর্গন্ধ আছে কাঁচা পেঁয়াজ রসুন খাইলে এই হালকা দুর্গন্ধটা তোমার মুখে থাকে তেমতাবস্থায় যদি মসজিদে যাইতে চাও উলি করে মুখের পিয়া দশনের দুর্গন্ধটা পরিষ্কার করে যাও না তোমার মুখের দুর্গন্ধের দ্বারা মসজিদে অবস্থানরত ফিরিস তাদের কষ্ট হয় কথাটা কি বুঝতে পারলেন খাসা ফিয়াই মসজিদও গেলে যদি ফিরিস কষ্ট হয় তাহলে পেঁয়াজের দুর্গন্ধ বেশি করা না দুমপানের দুর্গন্ধ বেশি করা দুমপানের কারণে যার মুখে সদা সর্বদা দুঁয়ার ফোসাগন্ধ লাগেই থাকে মুখ পরিষ্কার না করে মসজিদে গেলে ফিরিস্তার ভাওনা আদায় হয় না ফিরিস্তাদের উপর জুলুম হয় আমি ফিরিস্তাদের উপর দুলুম করে আশা করব আমার জন্য আল্লাহ কাছে মাতৃ হাতে দোয়া করে বলুন তো আমরা সবাইকে ফিরিস্তাদের ভাওনা আদায় করি বলে তার কাছে যে আমার ভাওনা আছে সেটা আমি পাব কি বল মানুষের উপর যদি গুছল ফরজ হয় অথচ সময় মতে ফরজ গুছল না করার কারণে ফরজ নামাজটা সময় মতে করতে পারব না যে ফরজ গুসল সময় মতে না করার কারণে ফরজ নামাজ সময় মতে পরা যায় না এই রকম ফরজ গুসল করতে যারা দেরি করে তাদের গড়ে ডুবতে ফিরিস্তার কষ্ট হয় তাদের গড়ে ডুবতে ফিরিস্তার কষ্ট হয় ধরেন ফজরের আগে আমার উপর গুসল ফরজ হইল কিন্তু ফজরের আগে আমি গুসফরজ গুসল সূর্য উদয়ের আগে আমি গুসফরজ গুসল করলাম না এমতাবস্থায় আমার গনের ভিতরে রহমতের ফিরিস্তা ঢুকতে তার কষ্ট আমি দিলাম ফরজ গুসল না করে তারে দিলাম কষ্ট সে আমার হক আমার পাওনা করবে আমার জন্য মা ফেরাতের করবে কিন্তু কোনো মেয়ে লোক যদি অকারণে মাথা খোলা রাখে এই মেয়ে লোক যেখানেই থাকে সেখানে রহমতের ফিরিস্তা আসতে তার কষ্ট হয় কি কোন মুসলমান কিভাবে দিবে তোমার জন্য মাছ ধরে দোয়া কবে আল্লাহুল পবিত্র কোরআনে রেখা এতে বলেন ইন পালু রাহু মস্তি মুশ্চই জরা অল্লাহকে র স্বীকার করলো मृत्यु पर्यत आल्लर विदान पालन अटल रही आल्ला सबकिछ देवर मालिक विश्व कर लिखना जागे सबकिछ आल्ला पवार मरण पर्तर गुल अटल रही रसूल मरण समय शायत बेईमान बनाने चेष्टा करें মাদ রুদার দাগ না দাঁড়লে এটা সারা জীবন বর্ণমাদ রুদা করলেও কি বুঝলেন মরণ পর্যন্ত আল্লাহর গোলামিতে অটল ও মরণের সময় শয়তান বেইমান বানানোর চেষ্টা করে রাসুল চমৎকার উদাহরণ বুঝাইছেন শয়তান কিভাবে ইমানদার নেক্কার শয়তান কিভাবে মরনের সময় বেইমান বানানোর চেষ্টা করে যে মানুষটার মা বাবা আগেই মারা গেছিল এই মানুষটার মরণকালে একটা শয়তান তার মরা মায়ের আকৃতি ধারণ করে আরেকটা শয়তান তার মরা বাভের তুরত ধারণ করে তার কাছে আসবে আসার পরে বলে তোমার আগে আমরাও দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করেছিলাম রাসুলের তরিকা পালন করেছিলাম পরকালে জান্নাতে যাওয়ার জন্য মরণের পরে দেখলাম এইগুলি করার কারণে আমরা জাহান্ন হইলাম তোমার সময় ভালো আছে জান বাহির হওয়ার আগে আগে যদি বলো আর আল্লাহ মানিনা। না রসুল যা মানার মানসি আর মানি তাহলে তোমার শেষ রক্ষা হবে তুমি মরলে পরে তো আমরা জাহান্নামি হয়েছি তুমি জাহাঙ্গামি হওয়ার থেকে বারবে এই সময় এই লোকটা এত বড় টেনশনে পড়ে যে জীবনে কোনদিন এত বড় টেনশনের সম্মুখীন হয়। সারা জীবনগর আলেমগন পুরান হাদিস শুনাইয়া আমাদেরকে বুঝাইলেন আল্লাহর গুলামি করতে করতে মরলে জান্নাতে যাওয়া যায় আর মা বাবা নিজে মরে নিজে বুক্তভোগী হইয়া বলতেছে আল্লাহর গুলামি করার কারণে যে হান্নানি হইল এখন কি আমরা চুপের দেখা কথা মানব না শোনা কথা মানব আল্লাহ বলেন এই অবস্থায় রসুন বলেন এভাবে শয়তান মরণকালে ইমানদার নেককারকেও বেইমান বানানোর চেষ্টা করে কিন্তু আল্লাহ আলমিন বলেন মরণের আগ পর্যন্ত যদি আমার গোলামিতে অটল থাকো শয়তান যখন তোমাকে এইভাবে বেইমান বানানোর চেষ্টা করবে আমি রহমতের ফিরিস্তা তোমার কাছে পাঠাইয়া দেব শয়তানের হামলার থেকে তোমার ইমান রক্ষা করাবে এই পর্যন্ত কথা বুঝতে থাকলে বলুন রহমতের জিনিসটা কি আমাদের কাছে আসার দরকার আছে অন্তত মরণের সময় আছে স্মরণ দেখেন এরপর আরেকটা হাদিস্বরী আল্লাহ রসুন বলেন যে করে নিষ্কর্মা কুত্তা স্থান দেওয়া হয় কোথাও সিরিনে কেরাম লেখেন নিষ্কর্মা কুত্তা কারেকর যে কুত্তা চুর ধরতে পারে না শিকার ধরতে পারে না এই কুত্তা নিষ্কর্মা যে কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত চুর ধরতে পারে শিকার ধরার জন্য ছেড়ে দিলে শিকার ধরতে পারে এটা নিষ্কর্ম না এটা কাদের रसुलर्मा कान दे रहमत गिरिस्त प्रवेश करें जे गड़े मानुष पशुर सुस्पष्ट चेहरा वासमान अवस्था फटूर अटकइया रखा रसुलरे रहमत गिरिस्त प्रवेश करें ना উট আল্লাহ রসুল বলেন ছবি লটকে আর একবার ঘরে তোমার ঘরে রহমতের ফিরিস্তা একদিনের ঘটনা বড় মজার আল্লাহ রসুল বাজার থেকে একটা চাদর কিনলেন ময়ূরের ছবি ছাপা চাদরটা গরে লটকায় এড়া পরের দিনেই জিব্রিল ফিরিস্তা আসলেন অন্যান্য দিন আসার সাথে সাথে গড়ে প্রবেশ করতেন এই দিন গড়ের বাইরে দাঁড়াই রইল রাসুল জিব্রিল ফিরিস্তাকে জিজ্ঞেস করে অজিব্রিল প্রতিদিন আসো অধিনিয়া আমার কাছে আসো গরের ভিতরে আজকে বাইরে দাঁড়াইয় রইলা কেন জিব্রিল বলেন এই যে চাদর চালটকে এটার মধ্যে ময়ূরের ছবি সাফা আছে আজকের থেকে আল্লাহ আইন জারি করেছেন কেমত পর্যন্ত আপনার জন্য এবং আপনার উন্মতের জন্য মানুষ পশুর ছবি নিতান্ত ঠেকায় না পড়লে ছবির ব্যবহার হারাও নিতান্ত ঠেকা কেমন এক দেশ থেকে আর এক দেশে যাবে পাসপোর্টে ছবি না লাগাইলে পাসপোর্টেই পাবে না বিষা পাবে দূরের কথা এটার নাম নিতান্ত ঢেকা কথা বললেন কিনা ঠেকায় না পড়া পর্যন্ত সবির ব্যবহার হারাম আজকে থেকে আল্লাহ এই আইন জারি করে দিলেন কানে আজকের থেকে কেয়ামত পর্যন্ত আপনার কোন উন্মতের গরম যদি মানুষ পশুর সবিলট কানে থাকে আমি জিবলিল তার গড়ে ডুব না আমার অধীনস্থ কোন রহমতের ফিরিস্তা তার গড়ে ডুবেনা রাসুল বলেন অজিবী মানুষ পশুর সবিলট অটকানো গরের ভিতরে হারাম এই আইন আল্লাহ আজকে জারি করেছেন আমি তো সবিওয়ালা চাদর গতকাল কিনেছিলাম গতকাল তো হারাম ছিল না আমি তো হারাম ঘোষণা করার পরে কিনি নাই চাদরটা আমি তো হারাম ঘোষণার আগের দিন কিনেছি আমি তো গতকাল জানতাম নাই যে হারাম হবে এখন আমার চাদর কি করব জিবরিল ঘরের বাইরে দাঁড়াইয়া বলেন চাদরটা এমন ভাবে সিরে টুকরা টুকরা করুন যেভাবে টুকরা টুকরা করলে প্রতিটি ছবির মাথা যায় এক টুকরায় আর শরীর যায় আর একটু ক্রয় বলুন একটা চাদরকে এইভাবে টুকরা করলে সেটা আরো ব্যবহারের যোগ্য থাকে এবারে টুকরা টুকরা করে সিঁড়ে ফেললে আমি আপনার ঘরে প্রবেশ করব সাথে সাথে আল্লাহ রসুল নূতন চাদরখানা গতকালকের কিনা চাদরখানা এমনভাবে সিরে টুকরা টুকরা করলেন যে প্রতিটি ছবির মাথা গেল এক টুকরায় শরীর গেল আর এক টুকরায় তারপর জিবিন ফিরিস্তা মোহাম্মদ রাসুল্লাহ গড়ে পড়ে শোধ এবার বলুন কোন মুসলমানের গড় কি মানুষ পশু ছবি দিয়ে সাজায় না এদের আসতে আরাম পায় না কষ্ট পায় এবার বলুন ফির ইস্তাদের পাওনা আমরা দেই ফিরিস্তারা আমাদেরকে করে দেওয়ার জন্য আল্লাহ দোয়া করবেন আল্লাহ মুসলমানের দল ওর অবিভোধে মাফ করে দাও আল্লাহ মুসলমানের দলকে কে জালিমরা অত্যাচার করছে সে মাফ করে দাও কেন করবে কেন করবে আমি যদি মানুষ হয়ে থাকি আমার কাছে ফিরিস্তার পাওনা আছে আমি যেন এই সমস্ত উপায়ে তাকে কষ্ট না দিই আর যদি আমি ফিরিস্তা হয়ে থাকি তাহলে আমার কাছে মানুষের পাওনা আছে আমি তাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহকে যেতে পারবো আমি যদি মানুষ হইয়া থাকি তাহলে প্রতিটি জীব জানুয়ারের পাওনা আছে আমার কাছে তিস্তার ভাওনা কিভাবে আদায় করতে হয় আশা করি কিছুটা বুঝতে পারছেন মানুষ হইয়া থাকলে সবগুলি জীব জানুয়ারের ভাওনা আছে আমার কাছে না দিলে দুনিয়াতেও অশান্তি বুক করতে হবে একে হাতে অশান্তিব করতে হবে উহা সিরিন লিখেছেন মানুষের কাছে জানুয়ারের পাওনা কি জানুয়ার বিভিন্ন প্রকারের হয় কোন কোন জানুয়ারকে মানুষ নিজেই পালে আর কোন জীব জানুয়ারকে কোন মানুষ পালে না বনে জঙ্গলে সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয় যে সমস্ত জীব মানুষ নিজেরা পালে এইগুলি আবার দুই প্রকার কোনটার বুস্ত খাওয়া হালাল কোনটার গুস্ত খাওয়া হারাম এগুলি আবার কত প্রকারের লোক যে জীব জানুয়ার মানুষ নিজেরা পালে এবং গুস্ত খাওয়া হালাল এটাকে আল্লাহ আলমিন তা বিশেষ অনুগ্রহে পন্দার জন্য দবাই কই খাওয়া হালাল করে দিচ্ছেন কিন্তু সাথে সাথে নির্দেশ দিয়েছেন রাসুলের মাধ্যমে এত ধারাল চুরি দিয়া এত তারি দবাই করো যেন তার প্রাণ বাহির হইতে দেরি না হয় কাজেই আগে ইলেকট্রিক শট দিয়া আগে লাঠির আঘাত দিয়া আগে গুলি মারিয়া তারা কষ্ট দিয়া এর পরে গলায় ছুরি লাগাইবা ছুরি লাগানির আগে যে আঘাতগুলি করেছ সেই আঘাতগুলি করে এই জানোয়ারের উপর দ্রুম করেছ অত্যাচার করেছ তার বদুয় দুনিয়াতেও তোমার অশান্তি হবে আখেরাতেও তোমার অশান্তি হবে বলেন যে সমস্ত জানুয়ার আমরা পালি খাওয়ার জন্য গুস্ত খাওয়ার জন্য সেইগুলিরও ভাবনা আছে কিনা আমাদের কাছে সবাই কি ভাবনা ঠিক আদায় করি আমি যদি আমার পালা ছাগলটাকে কষ্ট দিয়া দবাই করি এই কষ্ট দবাই করার আগ পর্যন্ত যে কষ্ট দিলাম এই কষ্টর কারণে যে সে আমার জন্য বদদুয়া করে গেল এই বদ জন্য দুনিয়াতেও আমার অশান্তি হবে একটাতেও অশান্তি হবে আর যে সমস্ত জানোয়ার আমরা পালি বুস্ত হওয়ার জন্য নয় বুস্ত হওয়া হারাম বুঝা বহন করাবার জন্য কোনো কাজ করাবার জন্য কালি এইগুলিরও দুইটা পাওনা আছে একটা পাওনা হইল সঠিকভাবে যেন তাকে খাদ্য প্রদান করি যখন ওই তার পেটে কদা লাগে পেটের কিদা নিবারণ অভিযোগী খাদ্য জেন তাকে দান করিয়ে আমি বন্দি করে রাখলাম খুদার সময় খাদ্য দিলাম না আমি তার পাওনা দিলাম না সে আমার জন্য বদয়া করবে আল্লাহর কাছে বদার কারণে দুনিয়াতেও আমার অশান্তি করতে হবে আখেরাতেও অশান্তি মুখ করতে হবে একটা পাওনা হইল সময় মতো যেন তারা খাদ্য প্রদান করি তারা বন্দি করে রেখে তাকে যেন উপবাস থেকে কষ্ট না নেই আর একটা পাওনা হইল তার দ্বারা বোঝা টানাবার সময় যে পরিমাণ বোঝা সে সহজে টানতে পারে এর বেশি বোঝা যেন তার গাড়ে চাপায় আনা দেই যে বুজার আলামত যে চিনার আলামত কি যে সহজে টানতে পারে এই পরিমান বুঝা চাপাইয়া দিলাম আমার ঘোরার পিঠে না টানতে তার কষ্ট হয় এমন বুজা চাপাইয়া দিলাম এটা বুজার উপায় কি মুখ এখানে বুঝার উপায় হইল যে পরিমান বুঝা চাপাইয়া দিলে সে টানতে গিয়া বুদা হইয়া যায় চোখ বাহির হইয়া যায় এবং সহজে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না সে এরপরে আঘাত করলে সে মাটিতে পরে যায় তাহলে প্রমাণ হইল সে যে পরিমাণ বুঝা বহন করতে পারে না ই অতিরকম অতিরিক্ত বুঝা তারা তুমি চাপাইয়া দিছ এর বোদা তুমি পাবে এর দ্বারা তোমার দুনিয়ার জীবনেও অশান্তি হবে একেরাতের জীবনে অশান্তি হবে বুঝে বলুন আমি যদি মানুষ হইয়া থাকি জীব জানুয়ারের অভাবনা আছে কিনা আমার কাছে জীব জানুয়ারের অভাবনা আমি যদি উন্মত হইয়া থাকি তাহলে নবীর পাওনা আছে আমার যিনি নবী উম্মতের পাওনা আছে তার কাছে যারা আলেম সাধারণ মানুষের পাওনা আছে তার কাছে যারা সাধারণ মানুষ আলেমগণের ভাওনা আছে তাদের কাছে যিনি মসজিদের ইমাম মুসল্লিদের পাওনা আছে তার কাছে যারা মুসল্লি ইমাম সাহেবের পাওনা আছে তাদের কাছে যিনি মসজিদের নুয়াজিন্ত নাজিদের ভাওনা আছে তার কাছে সমস্ত নমাজিদের নামাজিদের কাছে আছে শিক্ষকের কাছে ছাত্রর ভাওনা আছে ছাত্রর কাছে শিক্ষকের পাওনা আছে পীরের কাছে মুড়িদের ভাওনা আছে মুড়িদের কাছে পীরের ভাওনা আছে মা বাবার কাছে সন্তানের পাওনা আছে সন্তানের কাছে মা বাবার পাওনা আছে স্বামীর কাছে স্ত্রীর ভাবনা আছে স্ত্রীর কাছে স্বামীর ভাবনা আছে সরকারের কাছে জনগণের ভাওনা আছে জনগণের কাছে সরকারের ভাবনা আছে একটা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম বুঝে থাকবে বলুন আমরা এখানে যারা বসা আছি আমাদের মধ্যে এমন এক দুজন আছেন কি যার কাছে দুনিয়ার কারো কোন ভাবনা নাই আমাদের মধ্যে কি এক দুজন পাওয়া যাবে যে আমার কাছে দুনিয়ার কারো ভাবনা নাই আমি মানুষ হইয়া থাকলে ফিরিস্তার ভাবনা আছে জানোয়ারের ভাওনা আছে আমি বাবা হইয়া থাকলে আমার কাছে সন্তানের ভাওনা আছে আমি সন্তান হইয়া থাকলে আমার কাছে বাবার পাওনা আছে আমি শিক্ষক হইয়া থাকলে আমার কাছে ছাত্রের পাওনা আছে আমি ছাত্র হইয়া থাকলে আমার কাছে উস্তাদের ভাওনা আছে আমি পীর হইয়া থাকলে আমার কাছে মুড়িদের ভাওনা আছে আমি মুরিদ হইয়া থাকলে আমার কাছে পীরের ভাওনা আছে আমি আওয়াম হইয়া থাকলে আমার কাছে আলেনের পাওনা আছে আমি উন্মত হইয়া থাকলে আমার কাছে নবীর পাওনা আছে এবার বলেন আপনারা এমন কে আসেন যার কাছে কারো কোন ভাবনা নাই আসেন কি তাহলে আমাদের কাছে অনেকের ভাবনা আছে কার কি ভাবনা আছে জানলে আদায় করবো না না জানলে শান্তি হব শান্তি পাবো দুনিয়াতে আখেরাতে পাওনা দারের ভাওনা দিলে নানাতে কোন ভাও কি ভাবনা দিব কোন সময় শান্তি পাবো কোন সময় এবার আমরা বুঝি প্রথমে আমি উন্মতইয়া থাকলে নবীর কি ভাবনা আছে আমার কাছে আর নবীর কাছে আমার কি ভাবনা আছে হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন আবা পিমন আবা পালন আহল জনতম আসি ফকদ অবা ও কম পাল সুসলাম বলেন আমার সমস্ত উম্মত যাবে শুধু যে উন্মত আমাকে মানে না সেই সাথে উন্মত জানাতে হবে জিজ্ঞাসা করলেন মানে না। রাসুল বলেন যে আমার তরিকা অনুসরণ করে চলে আমার শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি ফলো করিয়া যে জীবন যাপন করে সে আমাকে মানে আমার সাথে জান্নাতে যাবে যে আমার তরিকা পালন করে না সে আমাকে মানে না সে জাননাতে যাবে না এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল আমি যদি উন্মত হইয়া থাকি তাহলে আমার কাছে নবীর পাওনা আছে নবীর তরিকা মতে আমার চলতে হবে নবীর তরিকামতে চলতে হবে তরিকা কি তরিকা মানি নিয়ম পদ্ধতি ঠিক আছে ব্যাটারি আনতে আনতে খালি মুখে শোনা যায় নিয়ম পদ্ধতি জীবনে যত কাজ আছে সবগুলি কাজ দুই প্রকার হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ ধর্মের কাজও কোন নিয়মে করতে হবে নবী শিক্ষা দিয়েছেন সংসারের কাজও কোন নিয়মে করতে হবে নবী শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর তরীক্ষা বলা হয় নামাজ করা সংসারের কাজ না ধর্মের কাজ রুদা রাখা সংসারের কাজ না ধর্মের কাজ কোরআন তেলাওয়াত করা সংসারের কাজ না ধর্মের কাজের কাজ খাওয়া দাওয়া পেশা পায়খানা করা ঘুমানি এগুলি কি কাজ এগুলি সংসারের কাজ খাওয়া সংসারের কাজ পান করা সংসারের কাজ ইন্টার যাওয়া গুমানি সংসারের কাজ পেশাবায় হানা করা সংসারের কাজ ধর্মের কাজ ও কোন কাজ কোন নিয়মে করতে হবে তার নিয়ম নবী শিক্ষা দিয়েছেন সংসারের কোন কাজ কোন নিয়মে করতে হবে নবী শিক্ষা দিয়েছেন ধর্মের কাজ যদি কেউ নবীর শিক্ষা দেওয়া নিয়ম বাদ দিয়া মন নিয়মে করে এই এইরকম ধর্মের কাজ করাকে আল্লাহর নবী বিদাত বলেছেন বিদাত ধর্মের কাজ নবীর শিক্ষা দেওয়া নিয়মে করলে এটার নাম সুন্নত ধর্মের কাজ মন গড়তে করার নাম বিদাত ধর্মের কাজ যদি নবীর শিক্ষা দেওয়া নিয়ম না করে ধর্মের কাজ করে ও গুণাগার হবে আর সংসারের কাজও যদি নবীর শিক্ষা দেওয়া নিয়মে করে সংসারের কাজ করে ও এবাদতে তপ হবে এর একটা উদাহরণ বুঝুন হাদিস শরীফ উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এশার নমাজ জমাতের সাথে পড়ব এই মাস জমাতের সাথে গুমানির কারণ এশার নমাজ পড়ার আগে গুমানি নবীর তরিকার খেলা এশার নমাজ পড়িয়া গুমানি নবীর তরিকা আর পুরুষের জন্য জমাতের সাথে পড়া নবীর তরিকা কাজে যে ব্যক্তি এশার নমাজ জমাতের সাথে বোঝা ঘুমাইল নবীর তরিকার খেলা ঘুমাইল না নবীর তরিকা বলেন এই লোকের আদা রাতের আবার গুম থেকে জাগার পরে ফজরের নমাজ জমাতের সাথে পড়লে বাকি আদারাতের রাতের গুম তার এবাদতে লেখা হয়ে কাজেই যেই ব্যক্তি এশার নমাদ ও জমাতে বোঝা ঘুমাইল আর ঘুম থেকে জাগার পরে হজরের নমাজও জমাতের সাথে পড়ল যেহেতু সে নবীর সুন্নত তরিকা মতে ঘুমাইল এই জন্য পর থেকে ফজর পর্যন্ত সারা রাত বর যত ঘুম ঘুমাইল সম্পূর্ণ ঘুম তার এবাজতে লেখা হয়ে আস আমাদের স্মরণ লেখার মতো ব্যাপার হইল ধর্মের কাজও নবীর তরিকার খেলাফ করলে গুনা হয় সংসারের কাজ নবীর তরিকা করলে সোয়াল হয় এটাই জরুরি বিজেপা ধর্মের কাজও নবীর তরিকার খেলাপ করলে গুনা হয় একটা উদাহরণ বোঝ নামাজের ভিতরে নবীর তরিকা মতো দুরু শরীফ আছে দুরুশ্বরীফের ফতিরোধ বর্ণনা করে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুশ্বরীফ করবে আল্লাহ তার প্রতি দশ বার রহমত না দিন দশটা গুনা মাত করবেন দশটা মর্যাদা বাড়ায় এত বড় ফজিরত দুরু শরীফের জানার পরে এক ব্যক্তি যদি মনে করে যে দুরুদ একবার পড়লে দশবার রহমত নদীর হয় দশটা গুনাম আপয় দশটা মর্যাদা বাড়ে এই দুরুদ শুধুমাত্র নমাজের শেষে পড়ব কেন তব্বিরে তাহিমা বলার পরে শুভানাকা পড়ার আগে দুই তিনবার দুরুদ ফইলে আয়ের ভরে যদি শুভ নাকা বলে দূরৎসরিফ পড়ল কিনা কথা ক্যান্সেল হবে কিনা এত ভাজ নামাজ ক্যসেল হবে কেন করুন আপনার দূর শরীর খারাপ কাজ না ভালো কাজ এত বড় বালো কাজটা করার কারণে তার নামাজ নষ্ট হইতে হবে কেন একমাত্র কারণ এই দুরোধ তোমার মন গড়া দুরোধ নবী তরিকার দুরুদ নয় এই দূরতুযোগা সব পাইবা দূরের কথা যদি মনে করো যে সুহানা কাবর আর আগে দূরত পড়লে সব হবে সব হবে না তোমার আরো গুণা হবে এবার উদাহরণ উদাহরণের মাধ্যমে বুঝলেন কিনা ধর্মের কাজও নবীর তরিকা ছাড়া পড়লে গুণা হয় আর সংসারের কাজও নবীর তরিকা মতে করলে সব হয় এই জন্য আমি যদি উন্মত হইয়া থাকি তাহলে আমার কাছে নবীর পাও না আমি ধর্মের কাজে এবং সংসারের কাজে সকল কাজে নবীর তরিকা পালন করি পানাহারের বেলায় নবীর তরিকা পানাহার খানা পিনা করাই সংসারের কাজ নবীর যদি তোমার ডান হাতে কোন ডিস্টার্ব না থাকে তাহলে ডান হাতে খাইতে হবে ডান হাতে পান করতে হবে যার ডান হাত কাটা যার ডান হাত ভাঙ্গা যার ডান হাতে ব্যাগাত তার কথা আলাদা ডান হাতে পান করতে হবে নবীর তরিকা আর পেশাবায়খানা করার পর সেখানে টয়লেট পেপার ব্যবহার করুন অথবা ঢিলা ব্যবহার করুন অথবা পানি ব্যবহার করুন সেখানে হাত ব্যবহার করতে হবে নবীর নবীর তরিকা বিবেক সম্মতনা বিবেক বিরোধী এটা অর্থাৎ যাচাই বাছাই এর ব্যাপার যাদের এই কথা বুঝে আসে না যে আমি খাওয়ার বেলায় শুধু ডান ব্যবহার করবো কেন আর পেশাব পায়খানার বেলায় শুধু বাম হাত ব্যবহার করবো কেন হাত হাতে জন্য আর একদিন বাম এতে করেন তাদেরকে জিজ্ঞাসা করি বাম হাত যে একদিন ব্যবহার করলে টয়লেটে এই বাম হাতটা না পাত লাগলো কিনা কিছু না কিছু পেশাব লাগলো কিনা কিছু না কিছু পায়খানা লাগলো কিনা যে হাতে পেশাব লাগলো পায়খানা লাগলো এই হাতে বাদ নিয়া মুখে দিতে কিছুটা গিন নেওয়া লাগে না যে কাজেই যে জিনিস মুখে দিবেন এই জিনিসের জন্য আল্লাহ রসুলের তরিকা মতো হাতে একটা আলাদা নির্বাচন করে দেওয়া হয়েছে যে জিনিস দিয়ে পেশাব পায়খানা সব করবেন ওইটাতে ব্যবহার করার জন্য আলাদা একটা হাত আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্বাচন করে দেওয়া হয়েছে এখানে যদি ব্যক্তিগত যুক্তি ঘটাইতে চান বিবেকহীনতা হবে এবং নবীর তরিকার খেলাপ হবে তাই আমি যদি উম্মত হইয়া থাকি আমার সকল প্রকার ধর্মের কাজেও নবীর তরিকা ফল করব আমি যে আমার কাছে আমার নবীর প্রাপ্য সকল প্রকার ধর্মের কাজেও সকল প্রকার সংসারের কাজেও আমি নবীর তরিকা অনুসরণ করবো যে আমার কাছে নবীর প্রাপ্য সারমর্ম হইল উন্মতের কাছে নবীর পাওনা হইল নবীর তরিকা পালন করা উম্মতের কাছে নবীর কি সুপারিশ করে নবীর কাছে আমাদের পাওনা সাফা হাত নবীর কাছে আমাদের পাওনা কি সাফাৎ আর আমাদের কাছে নবীর ভাওনা তরিকা পালন এবার বলেন আপনারা এখানে যারা বসা আসেন আপনারা কারণ তরিকা পালন করা আমার কাছে নবীর ভাবনা কিনা আমি বিস্তারিত আলোচনা করব অতি সংক্ষেপে বললাম আমার কথা বুঝে থাকলে আজকে প্রত্যেকে যার যার গড়ে গিয়া চিন্তা করবেন আমার জীবনের কতটা আমি নবীর তরিকা ফলো করে চলছি আর কতটা কাজে নবীর তরিকা লঙ্ঘন করে চলেছি এমতাবস্থায় আমি কাল কোনো নবীরে ফলো করলে সুপারিশের অনুরোধ করা যাবে না ফলো না করলে আমরা কতটা নবীরে নবী ফলো করতেছি আর কতটা কাজে নবীকে তরিকা লঙ্ঘন করতেছি যার যার হিসাব নিকার যার যার ঘরে বসে নিবেসিলাম তফসিলের কিতা লিখেছেন আদিজ শরীফ এ উল্লেখ আছে আমল গুলি আছে শূন্যতে মুা বুঝবেন যারা রেগুলার নামাজ পড়েন ভালবেলা তারা বুঝবেন শূন্যতে মহাকাদা জুহরের চার রাখা ফরজ নামাজের আগে চার রাখা শূন্যত নামাজ আছে আসলেরও চার রাখা ফরজ নামাজের আগে চার রাখা শূন্যত নামাজ আছে যারা নামাত পড়ার অভ্যাস ব্যক্তি বলুন তফসিলের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে যারা রেগুলার শূন্যতে মুা লঙ্ঘন করে চলে এরা কাল হাসরের মাঠে নবীর সাফা থেকে বঞ্চিত পাওনা দিলাম নবীর না পাওনা আটকাইলাম আটকা পড়তে হবে কিনা দুনিয়াতে নবির পাওনা আটকাইলাম কাল হাসরের মাঠে নবীর কাছে আমার পাওনা দিয়ে দিই পাওনা থেকে আমার আটকা পড়তে হবে কাজই আমরা যদি মনে করি হাসরের হাসরের মাঠের কঠিন হিসাব নিকাশের সময় আমার নাগাতের জন্য আমার নবীর সাফাহাতের দরকার তাহলে হাসরের মাঠে দাঁড়ানোর আগে দুনিয়ার জমিনে দাঁড়ানো থাকা অবস্থাতেই আমার নবীর পাওনা আদায় করা দরকার আমার নবীর তরিকা ফলো করা দরকার বুঝে থাকলে বলুন আমি উন্মত হয়ে থাকলে আমার ও নবীর কোন ভাবনা আছে করোনাটা কি আর নবীর কাছে উন্মতের কোনো ভাবনা আছে করোনাটা কি স্বভাত নবী তার জন্য স্বাভাব করবে আমি নবীর পাওনা দিব নবী আমার পাওনা দেবেন আমি নবীর তরিকা পালন করব নবী আমার জন্য স্বভাত করবে। এরপর আমি যদি মাতা পিতা হয়ে থাকি তাহলে আমার কাছে সন্তান আদির ভাবনা আছে আমি যদি সন্তান হয়ে থাকি আমার কাছে মাতা পিতার ভাবনা আছে আপনারা এখানে যারা বসা আছেন আপনারা কেউই কি কোন মা বাবার সন্তান নন না সবাই কোনো না কোনো মা বাবার সন্তান হয়তো এমনও লোক থাকতে পারে কোনো সন্তানের বাবা নয় কিন্তু সবাই কোনো না কোনো বাবার সন্তান। উভয় পক্ষ থেকে পাওনা আছে আমি যদি বাবা হয়ে থাকি আমার কাছে সন্তানের পাওনা আছে দিলেই শান্তি হবে দুনিয়াতে আখেরাতে। না দিলেই অশান্তি হবে দুনিয়াতে আখেরাতে। আমি যদি সন্তান হয়ে থাকি আমার কাছে বাবার পাওনা আছে দিলেই দুনিয়াতে আখেরাতে শান্তি হবে না দিলেও শান্তি হবে একটা উদাহরণে বলছি অবৈধ আমার কথা শুনলাম এরকম আমাদের সমাজে আসেনা অবৈধ ছেলে হদ্র জিজ্ঞেস করেন তোমার ছেলের নাম কি মুসলমান নিজের ছেলে মেয়ের নাম রাখে কত বছর বয়সে সন্তানের বয়স কত দিনের হইলে নাম রাখে নাম রাখার নিয়ম তো সাত দিনের দিন উমর জিজ্ঞাসা করেন সাত দিনের দিনে তোমার ছেলের কি নাম রেখেছা বলে আমার ছেলের নাম রেখেছিলাম জুহুল আমাদের সমাজের রাখে জুয়েল ওই লোকটা ছিল জুহুল উমর বলেন তোমার কাছে তোমার সন্তানের পাওনা ছিল একটা সুন্দর অর্থব নাম রাখবে যে নামটা শুনলেই অর্থটা এটা মুসলমানের বাচ্চা এমন শব্দ হইলো বেবি শব্দ বেবি বেবি শব্দটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা আজকাল মুসলমান মুসলমানেরা নিজেদের বাচ্চাদের নাম বেবিও রাখে কিনা প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানের যত পাওনা আছে এর মধ্যে একটা পাওনা হইল সব জন্মের সপ্তম দিনের দিনে সন্তানের এমন একটা নাম রাখবে নামটার অর্থ হবে সুন্দর এবং নামটা শোনা মাত্রই বোঝা যাবে এটা মুসলমানেরও ছাপ উমর বলেন এই জন্য তোমার ছেলে পাওনা দেনা বর্তমানে যৌবনকালে কথা বুঝে আসছে ওই রূপটার ছেলে অবাধ্য হইল কেন ছেলের দোষে না বাফের দোষে বাফের দোষে বাপের দুশে ছেলে অবাধ্য বাবার দুশে ছেলে অবাধ বাবা ছেলে পাওনা আদায় করে না বাবার হুকুম পালন করে না এই জন্য আমি যদি বাবা হয়ে থাকি আমার কাছে আমার সন্তানের কি পাওনা আছে আর আমি যদি সন্তান হয়ে থাকি আমার কাছে আমার মা বাবার কি পাওনা আছে এই ক্ষেত্রে সন্তানদের কাছে মা বাবার পাওনা আগে নয় সন্তানদের কাছে মা বাবার পাওনা আগে নয় মা বাবার কাছে সন্তানদের পাওনা আগে স্মরণ রাখতে হবে বুঝে থাকলে বলুন তো মা বাবার ভাওনা আগে সন্তানের কাছে না সন্তানের ভাওনা আগে মা বাবার কাছে সন্তানের পাওনা আগে মা বাবার কাছে মায়ের কাছেও সন্তানের কিছু পাওনা আছে বাবার কাছেও সন্তানের কিছু পাওনা আছে অনেক পিছন থেকে ভাওনাগুলি আমরা নষ্ট করে আসি এমনও কিছু পাওনা আছে যে ভাওনাগুলি এখন আর আলোচনা করলে অনেকের জীবনে কোনও তার বাবার কাছে দুইটা পাওনা আছে এক নম্বর তুমি হারাম খাইয়া শরীরে হারাম রক্ত জন্ম দিও না ওই হারাম রক্ত দিয়া আমাকে জন্ম দিও না বাপের কাছে সন্তানের ভাওনা জন্মের কতদিন ধরে যারা যারা উৎপাদন করি শরীরে এবং সেই রক্ত দিয়ে আগের ভাওনাটা আর কি ভাবে দেব জন্মের আগেই বাবার কাছে সন্তানের দুই যা না। এক নম্বর হারাম রক্ত দিয়া আমাকে জন্ম দিও না দুই নম্বর এমন একটা নারীর গর্বে আমাকে জন্ম দিও না যে নারীটা হারাম পথে চালাবে রক্তটাও হালাল হতে হবে এবং বাবা যে মেয়েটাতে বিয়া করিয়ে আনবে ওই মেয়েটাও সন্তানকে হালাল পথে চালাবার মতো যুদ্ধ হতে হবে এটা বাবার কাছে সন্তানের জন্মের আগের ভাবনা আমরা কতজন বিয়ার আগে করি যে এটা আমার তাকে হালাল যাপনের জন্য বঞ্চিত করলাম কিনা এই সন্তান বিশ বছর বয়সে আমার ভাওনা দিলে কেন আর আমি সন্তানের পাওনা দিলাম না জন্মের আগে সন্তানও ভাওনা দিল না আমার জন্মের পরে এই মা বাবা আর সন্তানের দাম করছে জীবনটা শান্তির হবে না অশান্তির বুঝে থাকলে এবার বলুন আমাদের সমাজে অশান্তি আসমান থেকে নাজিল হয় না নিজেদের হাতে রচনা করি অশান্তি আসমান থেকে নাজিল হয় না আমরা সমাজে অশান্তি নিজের হাতে রচনা করি এবার একটু ধারাবাহিকভাবে বুঝি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার কাছে সন্তানের পাওনা হলো। সন্তান ঘুমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানকে ধুইয়ে মুছে পাক পবিত্র করে সন্তানের ডান কানে আজানের আওয়াজ পৌঁছে দেবে বাম কানে একামতের আওয়াজ পৌঁছে দেবে সন্তান হওয়ার পর মা বাবার কাছে সন্তানের ভাওনা সপ্তম দিনের দিনে মাতা মুন্ডন করবে আর মাতার চুল উদন করে উদন পরিমাণ রপ্ত গরিব মিষ্কদের মধ্যে ফায়রাত করবে এক মেয়ে হইলে একটা সাবল আর ছেলে হইলে দুইটা বল দিয়ে আপি কাকা করবে এবং সুন্দর যে নামটা শুনলেই বুঝা যায় বাচ্চা তার মা বাবার কাছে তারপর হাতিস্বরী আল্লাহ রসুন বলেন পুরুষরা দশ বৎসরের কোন ছেলে মেয়ে যদি মুসলমানের নমাজ পড়তে না চায় তাকে শাসন করে নমাজ এবার বলেন আমার সাত বৎসরের ছেলে মেয়েকে আদেশ করতে আমার নবী আমাকে বলেছেন সাত বছরের সময় নমাজের আদেশ করলে সে নমাজ পড়তে পারবে সাত বছরের আগে নমাজ শিখাইলে না না শিখাইলে তাইলে মুসলমান মা বাবার কাছে মুসলমান তার সন্তানের আরেকটা পাওনা হইল সাত বছর বয়স হওয়ার আগে আগে তাকে নমাজ শিখাও সাত বছর হওয়ার আগে আগে কি শিখাইবাজ নমাজ শিখাইতে হইলে উদু শিখাইতে হবে কিনা নামাজ শিখাইতে হইলে সুবাহানা শিখাইতে হবে কিনা নমাজ শিখাইতে হইলে আলহামদু শিখাইতে হবে কিনা আলমতারা শিখাইতে হবে কিনা সুবাহানারব্বি আল আজিম শিখাইতে হবে কিনা সুবাহান রব্বি আল আল্লাহ শিখাইতে হবে কিনা আর তাহিয়াদ শিখাইতে হবে কিনা দুরু শরীফ শিখাইতে হবে কিনা নমাজ শিখাইতে হইলে এবার বলুন এইগুলি আমার আমার ছেলে মেয়েকে শিক্ষা দেবার বয়স্কটা হ্যাঁ সাত বছরের আগে আমার ছেলে মেয়েকে শিক্ষা দেবের সময় আমি আমার সন্তানকে নামাদের আদেশ করব। একাগারে তিনটি বছর পর্যন্ত তাকে নামাদের আদেশ করব। দশ বছর বয়সেও যদি আমার ছেলে মেয়ে নামাজ করতে না চায় রাসুল বলেন তুমি আমার উন্মত মুসলমান হইয়া থাকলে নবাদি বানাও তোমার শাসন হবে তার জীবন গড়ার জন্য নয় এতে সে মনে যাবে না কিন্তু না বানাও তাহলে তারা দুশ্মনী করিয়া তাকে অত্যাচার এবার বুঝে থাকতে বলুন দশ বছর পার হইয়া গেছে এমন ছেলেমে আমাদের কারো আছে কিনা যাকে আমরা নমাজি বানাইছি ওনারা নমাজের জন্য শাসন করছি না আছে এদের পাওনা দিলাম না বঞ্চিত করলাম বঞ্চিত এরা কেন বড় হইয়া আমাকে সম্মান করবে আমি তো এদেরকে জাহান নামের লাকড়ি বানাইলাম নিজের হাতে যে মা বাবা নিজের মেয়েকে সাত বছরের আগে নমাজ শিখায় না সাত বছর বয়সে নমাজের আদেশ করে না দশ বছর বয়সে শাসন করে নমাজি বানায় না এই মা বাবা নিজের হাতে নিজের পরিবার টুকরা সন্তানকে জাহান নামের লাখড়ি বানায় ছেলে যদি ছেলে হয় তাহলে সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত লালন পালন করবে বাবা এটা তার বাবার কাছে পাওনা সন্তান যদি মেয়ে হয় বিয়ের এক পর্যন্ত লালন পালন করবে মেয়েটাকে বাবা এটা বাবার কাছে মেয়ের পাওনা ছাড়া ছেলে সাবলক হওয়ার আগে আগে আর মেয়ে বিয়ে দেওয়ার আগে আগে আর একটা বিরাট পাওনা আছে মা বাবার কাছে তোমাদের তোমরা নিজেরাও জাহান্ন থেকে বাঁচার পথে চলো তোমাদের বিবিকে এবং ছেলে মেয়েকে নাম থেকে বাঁচার পথে চালাও আমার ছেলে সাবালক হওয়ার আগে আগে জাহান নাম থেকে বাঁচার পথে জীবন যাপন শিক্ষা দিতে হবে যে আমার কাছে আমার ছেলের ভাওনা আমার মেয়েকে বিয়া দেওয়ার আগে আগে জাহান নাম থেকে বাঁচার পথে জীবনযাপন শিক্ষা দিতে হবে আমার মেয়েকে আমার যে আমার কাছে আমার মেয়ের ভাওনা বুঝে থাকলে বলুন আমরা কতজন নিলে ছেলে মেয়ের ভাওনা দিছি খবর ওই নাই খালি শান্তি খালি হুজুরের খালি যত বড় হুজুর ভাই খালি হুজুর শান্তির চিহ্ন দোয়া করে মুসলমান বড় অশান্তি চাই মক্টা শরীফের ইমাম দিয়া দোয়া করাইলেও কোনো কাজ হবে না এটা দোয়ার ব্যাপার না এটা দাওয়ার ব্যাপার আগে দাওয়া পরে দোয়া আগে ব্যবস্থা তারপরে দোয়া ব্যবস্থা তুমিই করতে হবে দুয়া বুজুর্গ করাইতে হবে আগে ব্যবস্থা করো তারপরে দোয়া করাও একটা গল্প আছে এই গল্পটা বুঝলে আমার সন্তান আল্লাহ তাকে একটা সন্তান দাগ করো তারা একটা সন্তান দাগ করো এক বছর পর এসে বলে হুজুর সন্তান হইলো না আপনি ভালো করে দোয়া করে দিন পরের বৎসর আবার দোয়া করে দিলেন এর ফলের বৎসর আবার এসে বলে হুজুর আমার তো কোন সন্তান না আপনি কেমন দোয়া করেন বিয়া না করলে বড় হুজুরদের দোয়া তো রেলে সন্তান থেকে পড়বে না নিজে বিয়ার পরে সন্তানের জন্য দোয়া হবে বিয়া করার পরে করার পরে। আমার পাওনা দারদের পাওনা দেওয়ার পরে শান্তির জন্য হুদুদের কাছে দোয়া যেতে হবে আমার পাওনা দেওয়ার পাওনা দেবো না ভক্ত সঠিক দিয়ে দেওয়া পরেও শান্তি প্রতিষ্ঠিত হবে না কথাটা কি আসাইবার জন্য দোয়া করাই সন্তান পাওয়া যাবে না আল্লাহ সন্তান আসান থেকে ঢেলে দেন না আল্লাহ সন্তান দেন তোমার তুমি আগের স্ত্রী গ্রহণ করো তারপরে দোয়া করাও তুমি আগের পাওনা পাওনা দাও তারপরে শান্তির জন্য আলমদের কাছে দোয়া যাও। এবার আসেন আমি যদি সন্তান হইয়া থাকি এবার আমার কাছে আমার মা বাবার কি ভাবনা আল্লাহ ফক্রবুল আলম বলেন উচ্চা হুহমা কৌল কীমা আল্লাহ বলে তোমার উপর ফ্রোস করে দিলাম আল্লা রাজত করো আর মা বাবার সাথে ব্যাখ্যা দিচ্ছেন আয়াতে আর হাদিস্বরীকে আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন মা বাবার বাবার সাথে সদ ব্যবহার আমি এটা আমার কাছে আমার মা বাবার পাওনা সদ ব্যবহারের ব্যাখ্যা কি আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান কেউ যদি মা কে অবাকে উভয়কে নিজের জীবনে পাও বিশেষত বৃদ্ধ অবস্থায় যদি পাও তাহলে তোমার মা আর তোমার বাবা তোমাকে যদি কোন একটা হালাল কাজের আদেশ করে আর সেই আদেশটা যদি তুমি পালন করো পালন করার পরে যদি বলো ঈশ্বর বলেন একটা কাজ করার পরে মানুষ ইস বলে দাস করতে গিয়ে আরাম ফাইলে না দুঃখ ফেলে আল্লাহ বলেন তোমার মা বাবা তোমাকে কোন হালাল কাজের আদেশ করলে আদেশটা পালন করার পরে যদি বলো ইস তাহলে মা বাবার সাথে অসৎ ব্যবহার হই পালন না কই ব্যবহার না পালন কইরা কেন দেখেন পালন কীরা ইস্কুলে যদি অসৎ ব্যবহার হয় তাহলে সদ ব্যবহার কিভাবে হবে অসী লেখা আছে তোমার মা বাবার সকল প্রকার হালাল কাদের আদেশ তুমি ইস বলতে পারবে না উফ বলতে পারবে না हासी मुखे पालन करते कष्ट हाबा के बुझते दीते तुम्हारुकुम पालन करते कष्टे हासि मुखे पालन कर ले बाबार साथ